হফসাহ রাজিয়াল্লাহ তালু হতে বর্ণিত তিনি বলেন যখন মুয়াজ্জিন সুভে সাদিকের প্রতীক্ষায় থাকত ও আজান দিত এবং ভোর স্পষ্ট হতো জামাত দাঁড়ানোর পূর্বে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সংক্ষেপে দুরাকাত সালাত আদায় করে নিতেন